অস্বীকার করেছিল কোরাইশ বংশের আবু জাহাল আবুল্লাহ থেকে শুরু করে তাদেরকে লক্ষ্য করে বলছেন এবং তাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দুনিয়ার আজকেও যারা বস্তুবাদের পূজারী যারা এই দুনিয়ার জীবনের পেছনে মানুষের মৌতের পরে কিছু হতে পারে বিশ্বাসই করে না তাদের মেন্টালিটির কথা মানসিকতার কথা এখানে ফুটে উঠেছে সেটা হচ্ছে কাল্লা বালতো হেবিল আসেরা আসল কথা হচ্ছে তোমরা নগদ যেটা পাও সেটাই হাত পেতে নাও নগদটা খুব পছন্দ করা দুনিয়াটা তো নগদ আর আখেরাত কি একটু বাকি এখন দেখা যায় না এখন নাই সেটা এই জন্য তোমাদের দুনিয়ার নগদটা খুব বেশি করে তোমাদের দরকার ওটাকে খুব পছন্দ করো আর যেটা আখের আছে একদম ছেড়ে দাও একদম ছেড়ে দাও খাও দাও ফুর্তি করো বা এই দুনিয়াতে যতক্ষণ আছো মৌতের কথা আলোচনাই করো না এই জন্য এই দেশের লোকজন পাশ্চাত্যে তারা মৌতের কথা আপনি আলোচনা করলে এটা মোটেই পছন্দ করে না ওইটা থাকোটা দরকার নেই খালি নগদ কি আছে ওইটা আলোচনা করুক আর ইসলাম কি বলে দুনিয়ার কথা বেশি আলোচনা করতে বলে না মৌতের কথা বেশি আলোচনা করতে বলে মৌতের কথা মৌতের পরের প্রস্তুত ওই যে এক সাহাবীর কথা ছিল না এক লোকের কথা মৃত্যুর খবর আসলো যে সে মারা গেছে ও খুব ভালো লোক ছিল সাহাবিরা বললেন তিনি জিজ্ঞেস করলেন রাসুল্লাহ সাল আলাইস্লাম বলতো তোমাদের ওই ভাইটা কি মৌতের কথা খুব আলোচনা করেছিল সাহাবলেন না এটা তো মনে পড়ে না তখন তিনি বললেন তোমাদের ভাই সেই জায়গায় নয় যেখানে তোমরা তাকে আশা করছি বস্তুবাদ এই মৌত এবং মৌতের পরে কিছু আছে বলে আদৌ শুনতেও চায় না বিশ্বাসও করতে চায় না করতে চায় না কুফুরির অন্যতম কারণ হচ্ছে মানুষ এই বস্তুর উপরে বিশ্বাস করে যতক্ষণ এই দুনিয়া তার জীবন আছে এই দুনিয়া শেষ এর বাইরে সে কিছুই চিন্তা করতে চায় না তো আল্লাহ তালা বলছেন যে তোমরা নগদটাকে খুব খুব পছন্দ করো আখেরাতের একটু যেহেতু বাকি আছে সেটাকে একদম ছেড়ে দিয়েছ সেদিকে তোমাদের কোনো চিন্তা ভাবনা নেই সেদিন হবে এমন উজু হুইয়াঈদিন না বেরহ ইহা না এই মৃত্যুর পরে যখন আবার হাসরের ময়দানে সবাইকে উঠানো হবে সেদিন উজু হুই ইয়িন না দেওয়া সকল চেহারা চেহারাগুলো সেদিন কিছু হবে না দেড়া মানে হলো অত্যন্ত তাজা সতেজ সহাস্য এবং যাদের খবর চেহারায় ফুটে উঠেছে তরতাজা তরুণের মতো তারা উঠবে আর তাদের সুযোগ হবে তাদের তার জন্য দেখতে আল থাকতে। আর কিছু চেহারা সেদিন হবে অত্যন্ত শুক্ন বিকৃত এবং ক্লান্ত পরিশ্রান্ত দুশ্চিন্তাগ্রস্ত কারণ তারা বুঝতে পেরেছে ধারণা হয়ে গেছে যে তাদের সঙ্গে সাংঘাতিক ব্যবহার করা হবে তাদেরকে করা হবে অসম্ভব কষ্টে ট্রিটমেন্ট আসতেছে যাহার নামে চেহারা হাসরের ময়দানে যখন লোকেরা উঠবে দুই রকম থাকবে চেহারা এক দলে চেহারা থাকবে খুব সতেজ আলো ঝলমল আর আরেক দলের চেহারা থাকবে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত কালো হয়ে যাবে কষ্টের কারণে দুশ্চিন্তার কারণে যাদের চেহারা থাকবে খুব সুন্দর তারা আল্লাহতালাকে দেখতে পাবে কিভাবে দেখবেন এ কথাটা হাদিসে বিভিন্ন তরীকায় এসেছে বোখারি আল বোখারি হাজি এসেছে ইন্না কুমসা তার তোমরা তোমাদের রবকে তেয়ামতের দিন সুস্পষ্টভাবে দেখতে পাবে একদম সামনা সামনি এবং এই বিষয়ে হাদিস যা এসেছে সহিওয়াতের পরিমাণ হাদিস এসেছে সন্দেহ একটা হাদিস বখারি এবং মোসলিমে এসেছে কিছু লোক এসে বললেন ইয়া রাসুল্লাহ নারা কেয়ামতের পরে কি আমরা কেয়ামতের দিন কি আমরা আমাদের রবকে দেখতে পাব। আসলে কি দেখা সুযোগ হবে কারণ আল্লাহ তালার দাতে পাক তো অনেক বড় আমাদের থেকে অনেক উর্ধে আমরা ছোট মানুষ কি আল্লাহ তালাকে দেখতে পাবো সত্যি ফকল হাল লাইসা রুনা সাহাব তিনি বললেন যখন আকাশে মেঘ থাকে না তখন সূর্য এবং চন্দ্র এগুলোকে দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় দেখতে পাও না কোনো অসুবিধা হয় বলেন যে না কোনো অসুবিধা হয় না কওয়ালা ইন্নাকুম তারাও না রবাকুম কালিকে তোমাদের রবকে তোমরা এরকমই দেখতে পাবে কোনো অসুবিধা হবে না অন্য হাদিসে এসেছে পূর্ণিমার চন্দ্র দিকে তাকাতে যেরকম তোমাদের কোনো কষ্ট হয় না আল্লাহ তালার দিকে তাকাতেও তোমাদের কোনো কষ্ট হবে না বখারে এবং মৌসুমের আরেকটি হাজি এসেছে না দাঁড়া রসুল বাদর পূর্ণিমার রাতে একদিন রসুল্লা চাঁদের দিকে তাকালেন চাঁদ আর সাহাবাইকার পাশে ছিলেন তাদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের রবকে তোমরা হাতে দেখতে হলে এই খোস নসিব জোগাড় করতে হলে সূর্য উঠার আগের নামাজটা আর সূর্য ডুবার আগের নামাজটা যেন না হয়ে যায়। এটা ঠিক মতো আদায় করতে পারো সেটা প্রতি খেয়াল সূর্য নামাজ কোনটা ফজর আর সূর্য ডুবার আগে আসর এই দুটা নিয়ে কিছু সমস্যা হয় ঘুমের কারণে অলসতা হয়ে ফজর কাজা হয়ে যায় আর দিনের ব্যস্ততার কাজকর্ম দোয়াদৌড়ি করতে গিয়ে ছোট দিনে বিশেষ করে এখনকার আসর ধরা মুশকিল হয়ে যায় ছোটকালে গ্রামে বাজারের কথা মনে আসে আসর কেন্দ্রিক তো বাজার জমে ভালো করে বাজার করতে করতে দেখা যায় অনেক সময় মাঘরিমে টাইম হয়ে যাব এই আল্লাহ তালা বলেছেন হাফিজ আল্লাহ সাল নামাজ গুলাকে হেফাজত করো বিশেষ করে মাঝখানের নামাজটা মাঝখানের নামাজ কোনটা অনেক রেওয়ায় বলা হয়েছে সেটা হচ্ছে আসর আবার কোন কোনো রেওয়ায়তে ফজরের কথা বলা হয়েছে সেটা মাঝখানে নামাজ কারণ ফজর হচ্ছে রাত আর দিনের মাঝখানে আর বিকেল বেলার আসরটাও মাঝখানে চট করে চলে যায় আসরটা ঘুমের কারণে চট করে কাজা হয়ে যায় তো এই দুটোকে এহতমাম সাথে আদায় করলে আল্লাহ তালার সঙ্গে দিদার হওয়াটা আশা বেশি করা যেতে পারে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন অন্য হাদিস তিনি বললেন সাহেব একবার তিনি বললেন জান্নাতের কিছু বর্ণনা দিলেন সাহাবিদেরকে দুটো জান্নাত দেখতে পাচ্ছি আল্লাহ তালার এত সুন্দর এই জান্নাত সবকিছু তৈরি করা হয়েছে সোনা দিয়ে স্বর্ণের তৈরি সব কিছু একেবারে যা খার পালং গ্লাস চামচ প্লেট সব কিছু যত রকমের জিনিসপত্র সেখানে আছে সব কিছু স্বর্ণের তৈরি আর আরো দুটো জান্নাত আছে একটু তার নিচের ক্লাসের ডিগ্রির জান্নাত সেটা হচ্ছে সব কিছু রূপার তৈরি وما بين القوم وبابينا ان ينظر الى الله عز وجل الا رضا الكبرياء على وجهه في جنه عدم আর আল্লাহর সামনে আমুনভাবে দেখা হবে যে কৌম অর্থাৎ মানুষ জান্নাতীরা আর আল্লাহ তাআলার দেখা এই দুটোরMaskhane শুধু আল্লাহ তাআলার এই কিবরিয়ার যে রিদা চাদর আছে এছাড়া মানুষ আর আল্লাহর মধ্যে কোন ব্যবধান কোন দূরত্ব আর গ্যাপ অথবা ব্যারিয়ার বলতে আর কিছু থাকবে না অন্য জান্নাতির জান্না ইয়াকুল উল্লাহু তুর ইনসাইম যখন জান্নাতিরা সব জান্নাতি গিয়ে সেটেল হয়ে যাবেন সকল রকমের নিয়ামত গুলোকে এনজয় করবেন তখন আল্লাহ তালা তাদেরকে ডেকে বলবেন তোমরা কি চাও আরো কিছু তোমাদেরকে দেই আরো অতিরিক্ত জিয়াদা আরো কিছু দেবে অতিরিক্ত তো জানাতিরা চিন্তা করবেন এত দেওয়া দিচ্ছেন আল্লাহ তালা আর কি দিবেন বুঝে তো আসে না আর কোন জিনিসের অভাব আছে আর কোন জিনিসের দরকার আছে আর কোনো জিনিসের ফায়দা আছে এটা তো ওনাদের মাইন্ডে কাজ করছে না যে আর কি হতে পারে তখন জান্নাতিরে বলবেন যে আল্লাহ আল্লাহানা আপনি তো আমাদেরকে এমন দেওয়া দিলেন আমাদের একদম এত আলোকিত করে আল্লাহ আপনি তো আমাদের চেহারাকে অনেক আলোকিত করে দেননি আল্লাহ যান না তা তুঞ্জিনা নার আপনি কি আমাদেরকে আপনার দয়া করে জাহান নাম থেকে মুক্তি দেননি জান্নাতি ঢুকিয়ে দেননি আর কি আমরা আশা করতে পারি আল্লাহ শব্দ পেয়ে গেছি তারা এমন অভিভূত হয়ে যাবে আল্লাহ তালার দিকে তাকিয়ে যে এর চেয়ে পছন্দনীয় আকর্ষণীয় সুন্দর আর এর চেয়ে ভালো কোন জিনিস তারা আর কোনদিন পৃথিবীতে দেখেও নাই পায়ও নাই সেটা হচ্ছে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত খাওয়া দাওয়া হুর পরি যা কিছু আছে থাকবে আল্লাহ তালার দিদার সাক্ষাৎ ওয়াহিয়া জিয়াদা আর এটাই হচ্ছে জিয়াদা যে কথা কোরআনে পাকে বারে এসেছে আল্লাহ তালা বলেন যে আমার কাছে আরো অতিরিক্ত দর্শন এবং অন্য আয়াতে এসেছে লিল যারা নেক আমল করেছে তাদের জন্য হোসনা সুন্দর সুন্দর পুরস্কার সাজিয়ে রাখা হয়েছে তাদের পুরস্কারের বাইরে আর একটা জিনিস আছে জিয়া দা অতিরিক্ত সেই অতিরিক্তটা হচ্ছে আল্লাহ তালার দর্শনের যে মজা সাদ যে সেটার যে উপভোগ করার মত নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তালার দর্শনের উপভোগ এবং আরেক হাদিস এসেছে মুসলামদের আহমাদ এসেছে ইন্না আদনা আহলাল জান্নাতে inna abna ahli aljannati manzilatan layanduru fi mulkihi alfaisana je byaktir jannat shobche niche qualityr jannat hoyeche jar tar jannater eto bishal ayaton hobe kono kono riwayate asche shetar ayaton hobe 1000 bochhorer আদনা হম ভাবে দেখবে ওই এক মাথা থেকে আরেক মাথা যাইতে তার এক হাজার বছর সময় নষ্ট করা লাগবে না সে যেখানে দাঁড়াবে সেখান থেকে আরেক মাথা পুরোটা দেখতে পাবে এত চোখের পাওয়ার কেমনে হবে আল্লাহ বলে দিয়েছেন সুরা কাপের মধ্যে আজকে তোমার চোখের পর্দা সরিয়ে দিয়েছি তোমার চোখের জ্যোতি আজকে অনেক পাওয়ারফুল অনেক তীক্ষ্ণ বহু দূর তুমি দেখতে পাবে দুনিয়াতে একটা লিমিট আছে এর বাইরে আমরা দেখি না কিন্তু আখেরা তো অনেক দূর দেখা যাবে তখন সে দেখবি তার এই এক হাজার হাজার বৎসরের রাস্তার বিশাল জমিদারির যে জান্নাত ইয়ারা ইয়ানজুর আজওয়াজ হি ওয়া খাদামিহি দেখবে আয় হায় তার জন্য কত বিবি আল্লাহ তালা তৈরি করে রেখেছেন কত আর যাদের আমল আরো ভালো টপ ক্লাসের জান্নাতে আর তাদের মধ্যে যিনি সর্বোত্তম জান্নাতের অধিবাসী ওই কোয়ালিটির লোকগুলো আল্লাহ তালাকে সকাল বিকাল দুইবার দেখার সুযোগ পেয়ে যাবে বাকিরা তাদের ফ্রিকুয়েন্সি দেখার আর একটু কম হবে আল্লাহ আল্লাহতালা বলছেন এটা হচ্ছে যারা সতেজ চেহারা অধিকারী হবে অর্থাৎ আল্লাহ তালাকে দর্শনের সুযোগ দ্বারা পাবে নেকারদের অবস্থা তাদের চেহারা এত সুন্দর হবে বিশেষ করে আল্লাহ তালাকে যখন দেখবে ওই সময় তাদের চেহারা আরো ফসা হতে থাকবে আরো নুরানি হয়ে যাবে কারণ করেছেন আল্লাহ নূরের তাদের শরীরের ভিতরে হওয়া শুরু হয়ে যাবে সেটা তাদের চেহারাকে আরো নির আর যারা তার অপোজিট যারা ক্লান্ত চেহারা নিয়ে শ্রান্ত চেহারা নিয়ে একেবারে কালো চেহারা নিয়ে উঠবে তাদের অবস্থা কি হবে তারা বুঝতে পারবে আজকে তাদেরকে অনেক জাহান নামে যেতে হবে তারা আজকে আটক হয়ে যাবে এইভাবে আল্লাহ আল্লাহলা অনেক জায়গায় এই দুই রকমের চেহারা লোক নিয়ে উঠবে এক রকমের চেহারা হবে খুব নুরানি আরেক রকমের চেহারা হবে কালো অন্ধকারে ছায়ায়। আর কিছু লোকের চেহারা হয়ে উঠবে অত্যন্ত কালো অন্তকারে ছাপা অন্তকারে ছায় অন্য এসেছে সুরাল আবাসার মধ্যে এসেছে ওজু হুইমা ইদিম সের দেকা তুমি যাদের চেহারা নুরানি হবে সেদিন তাদের চেহারাগুলো হবে অত্যন্ত আলোকিত উজ্জ্বল এবং চেহারায় হাসি লেগে থাকবে সুখবরের ছাপ তাদের চেহারায় চমকাতে থাকবে মুস্তাবসেরা তারা জানে আমল নামার ডান হাতে এসে গেছে তার রেজাল্ট হচ্ছে জান্নাত এটা তাদেরকে চেহারার মধ্যে হাসি খুশি ভাব চলে আসবে অটোমেটিক আর দিন না আয়মা অত্যন্ত নাদুস নুদুস চেহারা খুব নিয়ামতে যারা এনজয় করে ভোগ করে সে ভোগের চেহারার মধ্যে যেরকম রষ্টস থাকে রস নিয়ে উঠবে সোজা কথা শুক্র তো হারা না আর বাকিদের চার হবে বা এত কষ্ট করেছে করেছে কাজের জন্য ইমানের পথে আমলের জন্যে কি দোয়াদৌড়ি করেছে আরাম করে অলস হয়ে শুয়ে থেকে থেকে নামাজ কাদা করেনি জামাত ধরার জন্য ঘুম থেকে উঠে গেছে দৌড়ে গিয়েছে ওযু করেছে ঠিক মতো তাতে নামাজ মিস না হয়ে যায় এইভাবে প্রত্যেকটি নে কাজে দোড়ি করেছে লেসাই হেরা দিয়া তার এই সকল কষ্ট দোড়াদি প্রাণান্তর প্রচেষ্টা কষ্ট পরিশ্রম এগুলোর করেছে সেই জন্য সে আজকে অত্যন্ত খুশি যে তার আমল নামায় প্রচুর পরিমাণ নেক আমল জমা হয়ে আছে এটা পড়ে সে আজকে খুশি সে জান্নাতিনা আলিয়া উঁচু জন্না ঠিকানা হয়ে যাচ্ছে এই জন্দ জাহান নামের সিন বলার পরে সুরা শেষ দিকে এই নয় এই কাফেরগুলো দুষ্টগুলো যখন তাদের এই হলকুমের মধ্যে রুহ পৌঁছে যাবে ফেরেস যখন তাদের রুহ টানা করে এখানে নিয়ে আসবেন আর রুহ নিচের দিকে যাবে না এখন বাইর হওয়ার পালা তখন তারা বুঝবে বলবে মান কেউ আসে আমাদেরকে আজকে রুপিয়া করতে আমাদেরকে শেফা দিতে আমাদের চিকিৎসা করতে আমরা তো মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে গিয়েছি এই মরণ থেকে বাঁচার কোনো উপায় আছে যা কাজ বিক্রি করে লন্ডন নিয়ে যাও আমেরিকা নিয়ে যাও সিঙ্গাপুর নিয়ে যাও চিকিৎসা করাও জান বাঁচাও মরতে চাই না বাড়িঘর বিক্রি করে হলেও বাসতে চাই আসে না এরকম আমার এক আত্মীয় খবর জানি তার মৃত্যু হয়ে গেছে জন বয়সে মৃত্যুর আগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গেল তার কান্না যে আমার ঘর বিক্রি করে হলো প্লিজ আমার চিকিৎসা করেন আমাকে ঢাকা নিয়ে যান ডাক্তার বলে দিয়েছে নাই বেশি। তার বাচ্চে মনে চায় মূর্তি মনে চায় না যে কিছু আছে কেউ চিকিৎসা করার আছে মান ইয়ার কি হ্যাঁ রা কিনেও আছে চিকিৎসা করতে এটি একটা অর্থ আবার আছে কোনো কোনো তাফসিরে এসেছে আব্বাস আল্লাহ আনহু বর্ণনা করেছেন মান ইয়ার কাবেরু হেহি মালা আদাব এটা আরেকটা অর্থ হতে পারে ফেরেস তারা বলা বলি করতেছেন যে আমরা তো দুই দল আছি তার রুখ নেব কব্জা করবো নেকরের কব্জ করার যে দল সেই দল নেব না গুনাগারের রুখ কব্জা করার জন্য ফেরস্তাদের যে দল আছে সেই দল দায়িত্ব নেব যদি নেকরের দল দায়িত্ব পায় তাহলে রুহটা একটু আরাম আসানে যাতে হয় কষ্ট কম হয় অনেক আদব সাথে অনেক করে করে রুহকে কবজা করা হয় আর যদি গুণাগার হয় কাফের বেদিন হয় তার রুহকে অত্যন্ত হিমলেটেড ওয়েতে টর্চার করে করে তারা তার রুহকে কবজা করে তাকে পিটায় পর্যন্ত করম শরীফে আছে যে তার পিঠের মধ্যে পিঠায় তার পাশার মধ্যে পিঠায় ফেরস তারা তাকে পিটা। এমনকি যারা ওয়াশ ডেড বডিকে যারা ধোয়ান একজন বড় আলেম কিসেমের লোক সৌদি আরবে আমাদেরকে একবার তালিম দিতে গিয়ে বলতেছিলেন কোন ব্যক্তির নাম নিয়ে বলা নিষেধ কিন্তু যদি শিক্ষার জন্য বলা হয় বলা যে অনেক লাশ আমাদের কাছে ধোয়াইতে আসে আমরা একবার ইমাম ট্রেনিংয়ে গিয়েছিলাম সৌদি আরবে তখন আমাদেরকে এই ফোনোর সার্ভিসের এই যিনি ডাইরেক্টর সাহেব খুব ভালো আলেম তিনি আমাদেরকে ওই কাফন মমুত এগুলো ব্যাপারে ট্রেনিং দিচ্ছিলেন এবং বলছিলেন তখন যে গুনাগারদের যখন লাশ আমাদের কাছে আসে বা কিছু লোকে। আমরা দেখতে পাই তাদের শরীরে অনেক বাড়ির পিটানোর চিহ্ন আছে। দাগ কেউ তাকে খুব পিটাইছে মানে হয় এবং বলেন কোরআনের আয়াত রিলেট করে যে এই কোরআনের আয়াত বলছে তাদেরকে এভাবে পিটানো হয় এটা প্রমাণ আমরা পেয়েছি ডেড বডির মধ্যে তাহলে এরকম করে যখন কোন দল আসবে তাদের রুখ কবজ করতে রুখ নিয়ে যাবে আল্লাহ এরপরে তার এই মৌতের সে সময়ের কথা আরো বলা হচ্ছে ওজান না আন্না ফেরাক এইরকম রুখ যখন এখানে চলে আসে টানাটানি শুরু হয়ে গেছে সাকারাত আরম্ভ হয়ে গেছে এখন নিঃশ্বাস কিরকম করে দেখছেন তো একদম হেভি সাকারাত যাদের হয় তাদের নিঃশ্বাস কিরকম লম্বা হয় কিরকম হাত তোলেন একটু মাত্র অল্প কয়েকজন দেখছেন আমি দেখতে পাচ্ছি দেখেছি বিয়ে একটাকে দেখা তো ঠিক হয়েছে সোভান নিঃশ্বাস যখন দেয় বুক প্যাট এরকম এত নিচে নেমে যায় এখন এটাকে বের করা হবে ওই সময়ে তখন কাফের বেদিন গুনাগার অপরাধী যেগুলো আছে তারা ট্যার পেয়ে যায় ওবান্না আন্না হুল ফেরক যে এইবারে তো শ্বাস আর কোন উপায় নাই মুক্তি পাওয়ার বাচার আর কোনো রাস্তা নেই সে বুঝতে পারে তার দিন শেষ হয়ে হয়ে গেছে। যায় এই হয়েছে অনুমান নয় এই জন অর্থ ইয়াকিন তার ইয়াকিন হয়ে যায় ফেরাক এই পৃথিবী ছেড়ে তাকে চলে যেতেই হবে আর থাকতে পারবে না সে চেষ্টা করলেও তার পাগুলো পাগুলের সঙ্গে লেগে গেছে আমরা বাংলায় উরু এই সঙ্গে লেগে গেছে উরু উরুর সঙ্গে লেগে গেছে রানগুলো রানের সঙ্গে লেগে গেছে এর অর্থটা কি এর কয়েকটি অর্থ এসেছে তাফসিলের মধ্যে একটি হচ্ছে ওই সময়ের অবস্থা এত বেগতিক হালত দেখে সেই তখন যে মৃত্যু হচ্ছে সে মনে করে আুনিয়া শেষ দিন আর আজকের দিনটাই তার আখেরাতের জীবনের প্রথম দিন মৌর থেকে থেকে আমার শুরু হয়ে যায় তাই না আখরাতের যাত্রা শুরু হয়ে গেল মৌর থেকেই আসলে সে বুঝতে পারে যে আজকের দিনের আমার যখন মৃত্যু হয়ে যাচ্ছে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত ছিল দুনিয়ার দিন আর মৃত্যুর পর থেকে আখেরাতের জীবন শুরু হয়ে গেল তাহলে এই দুটাকে মিলে গেছে আরেকটা অর্থ এসেছে আল আমরুল আজিম বি আজিম বালা উন বে বালা বলার পরে বলা এসে এমন ভাবে বলা মুসিবত এসে গিয়েছে কঠিন বলা কঠিনসিবত হয়ে গেলে মানুষ নিজেকে যেভাবে গুটিয়ে ফেলে মানুষেরা নড়াচড়া নাই পায়ের সঙ্গে পা লেগে ভয়ে একদম একেবারে জড়সড় হয়ে যায় সেই কথার বর্ণনা এখানে এসে ভীষণ ভয় পেলে কঠিন পরিস্থিতি দেখলে মানুষ যেভাবে জড়োসরো হয়ে যায় তার পা পায়ের সঙ্গে পাড় সড়ো হয়ে গেছে বিপদের এই মহুতের সাকারাত তারপরে পরেবর্তী পর্যায়ের পরিস্থিতি সম্পর্কে টের পেয়ে তার এই অবস্থা হয়ে গেছে এটাও কোন কোন তাফসিরে এসেছে অন্য কোন তাফসিরে এসেছে আই লাফু হুমাফিল কাফন ফিজিক্যালি যখন তাকে কাফনের মধ্যে পেঁচানো হয় এক পায়ের সঙ্গে আরেক পায়ের গ্যাপ কদ্দূর থাকে লেগে যায় এখন আর বীরত্ব দেখিয়ে বাহাদুরি দেখিয়ে লাফালাফি করার সুযোগ আছে লম্পত দেওয়ার সুযোগ আছে বীরের মতো হাঁটার সুযোগ আছে সব শেষ এখন তার নিজের চলারও আর কোনো ক্ষমতা নাই পায়ের সঙ্গে পা লেগে তাকে সোজা করে কাপড় দিয়ে কাফন দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছে সেই দিন তার এসে গেছে তার মৌত হয়ে গেছে এটাও কোনো কোনো তাফসির এসেছে এবং কিভাবে হয় ইস্তেমা অন্য কোন অন্য আরেকটি তাফসির এসেছে ইজতেমা আলহি আমরন দুই মসিবত তার উপরে এসে গেছে মানুষ মৌত আগে কি করে আহারে তাকে হাত পাশা করে দেয় একটু পানি খাওয়ায় এগুলো সব রুহের কারবার চলছে এই শরীরের কারবার চলছে তারপর মৃত্যু হয়ে গেলে এটা নিয়ম হলো যে তার নাকটাকে একটু সোজা করে দেওয়া তার মুখটাকে এভাবে মিলিয়ে দেওয়া হাত দিয়ে চোখগুলোকে এরকম করে মিলিয়ে দেওয়া বন্ধ করে দেওয়া তা না হলে হয় অনেক সময় মৃত্যু হয়ে গেছে চোখ এরকম হা করে আসে দেখতে একটু লাগবে মানুষ ভয় পেয়ে যাবে তার কাছেও যাবে না এই জন্য রসুল্লাহ সাল্লসম যখন সাহাবি আবু সালাম রাজি আল্লাহন ইন্তেকাল করলেন তিনি তাকে দেখতে গেলেন খবর পেয়ে এবং তিনি তার শরীরে নাকটাকে একটু সোজা করে দিলেন চোখটাকে এভাবে ঢেকে দিলেন মুখটাকে মিলাই দিলেন আর একটা কাপড় দিয়ে ঢেকে দিলেন আর চোখটা বললেন যে মানুষ চলে যায় দেখতে থাকে দেখার কারণে তার চোখটা খোলা হয়ে থাকে তোমরা মাইয়েতের পাশে থাকলে তার চোখ দুটোকে বন্ধ করে দিও এক সময় আমাদের সবার জীবনে আসবে সবার জীবনে আসবে কি কঠিন সময় আসতে পারে তার জন্য কি প্রস্তুতি নেওয়া দরকার তো মানুষ তার শরীর নিয়ে টানাটানি করে তাকে চাদর দিয়ে ঢেকে দেয় তাকে কোথায় দাফন করবে এগুলা নিয়ে দোয়াদি করে কিন্তু আর ফিরস তারা দোয়া করে রুখ নিয়ে আল্লাহর কাছে নিয়ে চলে যাচ্ছে আল্লাহ তাল্লাহ কাছে নেওয়ার পরে তার যদি কিসমত ভালো হয়ে যায় তাহলে তার জন্য আসমানে দরজা খুলে যাবে সাহাবিরা বলবেন সব দরগা খুলে খুলে আল্লাহ তালার কাছে তার লিস্ট লেখার জায়গা আছে তার লিস্টে তার নাম ঢুকানোর জায়গা আছে সেখানে নাম রেকর্ড হয়ে যায় তারপরে আল্লাহ তালা বলে দেন আমার বাদ্দ রুহ সেখানে নাম লেখানোর পরে কবরে নিয়ে যাও করুক আর যদি তখন পরে অমুক অমুকের ছেলে অমুক বড় ক্রিমিনাল গডফাদার মস্তানিমকে নিয়ে আস জালিমের মৃত্যু হয়ে গেছে তার জন্য দরদা খোলা হবে না সেখান থেকে কোনো দরদা খোলা হয় না এবং ফেরস্তা তার রুকে জোরে আসার দেন আসার দিয়ে তার সেখানে নাম লেখানো হয় এবং এই যে পরিস্থিতি আসছে ওয়ালতা ও বিশাক ইস্তম আলহি আমরান এই দুটো জিনিস তার সঙ্গে এসে গেছে তারা তার রুহকে নিয়ে তাদের কাজ করছেন আর মানুষ তার বডি নিয়ে টানা টানি করে আপনার রবের কাছে আজকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে দিন তাকে আল্লাহ একটু স্বাধীনতা দিয়ে দুনিয়াতে ঘোরাফেরা করার কুফুরি করার সীমা করার ক্ষমতার গর্ব অহংকার দেখানোর মানুষকে অত্যাচার করে নির্যাতিত করার কত পাওয়ার দিয়ে আমি একটু পরীক্ষা করে দেখেছি আজকে তাকে ধরে নিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে ইলা তোমার কাছে আজকে তোমাকে ফেরত নেওয়া হচ্ছে টিনে নেওয়া হচ্ছে এবং যখন এই পাপিষ্ঠদের রুহকে এভাবে নিয়ে যাওয়া হয় তখন তাদের ব্যাপারে এই যে আজাবের কথা আসলো বিশ্বাসই করেনি আল্লাহ কবুল করেনি তাদের কোনো বিশ্বাস এখিন তার ছিল না ওলা সল্লাহ নামাজ কালাম কিছুই পড়েনি ওলা কিন ক্যাদাওয়াত বরঞ্চ সে এগুলা মানতে অস্বীকার করেছে ডিনাই করেছে ভাবনার বিপরীত সে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে চায় দিন ইমান আর ও তা সে পৃষ্ঠ প্রদর্শন করেছে ইসলাম থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিয়ে গেছে ইসলাম তার দরকার নাই ইসলামের কোন দরকার নাই তার দুনিয়ার মধ্যে টেরোরাইজ করে নেওয়া দুনিয়ার মধ্যে মানুষকে জুলুম করা এইগুলো করে সে তার ক্ষমতাকে এনজয় করতে চায় দিন তার দরকার নাই কথা তারপরে খুব দাপট দেখায় আহলিহি তার পরিবারের কাছে গিয়ে খুব অহংকার গর্ব সবাই তাকে জানে সে তিনি বড় কিছু বিশাল কিছু তার কথায় দেশ উঠে বসে তার সাঙ্গ পাঙ্গ তার মস্তান বাহিনী তার বিশাল কিছু আছে এই সব কিছুর গর্ব সারা দিন এগুলাকে তিনি এনজয় করার জন্য কোরআন হাজি ইসলামকে ছুড়ে ফেলে দিয়ে সেই দিকে রওনা হয়ে যান আউলা আউলা সে এই অবস্থা যে করে তাকে তখন বলা হয় আউলা এই কাজী তোমার জন্য উপযুক্ত এই কাজের জন্যই তুমি ঠিক আবার বলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আউলা এরকম সীমালঙ্গন করা এরকম অহংকার দেখানো এরকম ক্রাইম করা এরকম মস্তানি করা এটাই তোমার জন্য ঠিক হয়েছে ভালো হয়েছে খুব করো খুব কর তাকে এই কথাগুলো বলা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে যখন সে এরকম গুণা করে ক্রাইম করে এগুলো তাকে বলা হয় তার অর্থ এই নাকি যে আসলে খুব ভালো কাল হচ্ছে না আল্লাহ তালা এরকম অন্যান্য আয়াতে বলেছেন যেমন তাকে আরো থ্রেট দিদি কি আল্লাহ জাহান নামে দিকে বলবেন মজা লাগে আরো মজা নাও তুমি অত্যন্ত সম্মানিত আজকে খুব আমাদের প্রিয় পাত্র জাহান নামের কোন লোককে আল্লাহ সম্মানিত করবেন খুব আল্লাহ তালা প্রিয় পাত্র নাকি কেন বলা হচ্ছে এটা তাকে আরো তিরস্কার করা মানসিক কষ্ট আরো কয়েকগুণ বাড়িয়ে দেওয়া অন্য সময় দেশে চোরকে ধরে পিঠায় আর বলে যে খুব ভালো করে মেহমানদারি করতেছি মজা লাগে তো মজা লাগে আর পিটায় আর বলে মজা লাগে এইরকম আল্লাহ তালা যাহার নামে আজাব দেবেন আর বলবেন খুব আমাদের মহব্বতের পাত্র হয়ে আসছেন তো আপারে একটু ভালো করে মেহমানদারি করি আর একটু এনজয় করো আর একটু করো আর একটু করো কতদূর করবা ইন্নাকুমুজ রেমুন তোমরা বড়ই ক্রিমিনাল বড়ই অপরাধী তোমরা করার জন্যই পয়দা হয়েছে তোমাদের এটা হচ্ছে ওয়াইদিন আলা ইসরা এটা তাদের জন্য ধমক আল্লা পক্ষ থেকে কি করছ চিন্তা করে দেখছি আলাই তার চাচা আবুল হাব নসিহত করলেন দিনে দাওয়াত দিলেন ইসলামের কথা বললেন সেই তো মানে তার টাকাপুর দেখাইয়া খুব বেশি সীমালাঙ্কন করা শুরু করে দিলে কোন কোনো রেয়াতে আসছে রসুল্লা সাল্লা রসম তাকে লক্ষ্য করে মনের কষ্ট প্রকাশ করে বললেন আউলা আল্লাহ কফা আউলা আল্লাহ কফা আউলা তোমার এই এই সীমা লঙ্ঘনটাই বোধ তোমার প্রাপ্য এটাই বোধা তোমার জন্য ঠিক তুমি এইটারই উপযুক্ত করো তুমি এই উপযুক্ত কাজ করতেই থাকো দেখা যাক তখন আবু জাহাল লক্ষ্য করে বললো এই দুনিয়া মোহাম্মাদ মুহাম্মদ তুমি কি আমাকে থ্রেট করতছো নাকি কে বুঝতে পারছে ওয়াই নিলে আজ মানমাসা বাইনা যাবা লাইহা এই দুই পাহাড়ের মাঝখানে যে মক্কা শহর আছে এই মক্কা শহরে আমি সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব তোমার খবর আছে সবচেয়ে বড় পাওয়ারফুল ব্যক্তি আমি তার তুমি আমাকে ধমক দাও আমার গায়ে হাত ক্ষমতা তোমারও নাই তোমার রবেরও নাই তখন আল্লাহ তারা আয়াত করে বললেন মানুষ ক্রাইম করে করে মনে করে যে তাকে আমি বেকার ছেড়ে দেওয়া হবে তাকে দুনিয়াতে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই আল্লাহ তাকে কোন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেন তোমরা কি মনে করেছ যে আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি আর আমার কাছে আসা লাগবে না হিসাব দেওয়া লাগবে না কেন সৃষ্টি করেছেন ফর্মবরদারি করার জন্য তাকে কোন দায় দায়িত্ব দেওয়া হবে না এটা সে মনে করেছে আর আখেরাতে কোনো হিসাবে দেওয়া লাগবে না তাই সে মনে করেছে সুদা এবং তাকে কোনো হাঁসের মধ্যে উঠানো হবে না এটা তার ধারণা ছিল অত্যন্ত ভিত্তিহীন কথা বরঞ্চ তার উচিত চিন্তা করা যে তাকে আমি কিভাবে সৃষ্টি করেছি কোন ছোট জিনিস থেকে তার সৃষ্টি হয়ে আজকে এতাবর দেখায় এত সীমা লঙ্ঘন করে আলামিয়া কুনু তো না সে কি তার শুরু হয়েছে এই পৃথিবীর জীবনের একটি এক ফোটা মনি থেকে তীব্র গতিতে বেরিয়ে আসা মনি, পানি নাপাক পানি এই ফোটা পানি থেকে আল্লাহ আল্লাতালা তাকে সৃষ্টি করেছিলেন এই মণিটি তার মায়ের রেহেমে যখন পৌঁছে আসতে করে চল্লিশ দিনের ভিতরে এই মনিটা কি হয়ে যায় একটি জমাট রক্তে পরিণত হয় এই জমার রক্তটা একটা রক্তের মানে রক্ত জমে গেলে যেরকম হয় এরকম একটু রক্ত জমা রক্তের মতো চল্লিশ দিন কাটালো তারপরে কি হয়ে গেল মুদাহ আরো চল্লিশ দিনে একটি গোষ্ঠের টুকরার মতো হয়ে গেল তার অস্তিত্ব মায়ের পেটে এরপরে কি হলো তার একটা সেকেল আস্তে আস্তে গোষ্ঠটার সাইজ হওয়া শুরু হয়ে গেল একটু লম্বা হওয়া শুরু হয়ে গেল হতে হতে মাথা হাত পায়ের সাইজ চলে আসলো হাডি হয়ে গেল গদানো শুরু হয়ে গেলা তাকে যখন মায়ের পাট থেকে আনলেন তখনও তো সে অসহায় মায়ের পাট থেকে এসে কি লাভ দিয়ে বলছে রাখি বাবারে আমার কত শক্তি হয়ে গেছে তখন তো কেন ক্যা করে কান্না করা ছাড়া তো কোনো উপায় নাই কত অবুধ শিশু কত অসহায় হয়ে আস্তে আস্তে বড় হয়ে গেল তারপরে এসে গেল এরপরে তার সেখান থেকে রক্ত সেখান থেকে গোস্তের টুকরা সেখান থেকে আস্তে আস্তে হাড্ডি হয়ে স্ট্রাকচার হয়ে যে বেরিয়ে আসলো আলামিন এবং সেখান থেকে আল্লাহ দুই ভাগে ভাগ করলেন কিছু লোককে আল্লাহ তালা পুরুষ বানিয়ে দিলেন আর কিছু লোককে আল্লাহ তালা মহিলা বানিয়ে দিলেন কেউ ছেলে কেউ মেয়ে হয়ে পদা করলো এবং এই ছেলে মেয়ে বড় হয়ে হয়ে তাদের মধ্যে আবার সুন্দর দাম্পত্য জীবন করার মতো নিয়ামতের জোগাড় করে দিলেন আল্লাহ তালা একজন স্বামী একজন স্ত্রী এইভাবে আবার পরবর্তী জেনারেশনের আসার ব্যবস্থা আল্লাহ তালা জোগাড় করে দিলেন সেই পানি দিয়ে আবার এইভাবে মানুষ আসবে এই যে প্রক্রিয়া আল্লাহ তালা করলেন এগুলো দেখে কি তার কোনো হুঁশ হয় না এগুলো কি তাকে মেসেজ যায় না আলা এই প্রক্রিয়াটা মায়ের প্রার্থীকে সন্তান কিভাবে দুনিয়াতে আসে এই সিস্টেমটা দেখে দেখে চিন্তা করে মানুষ কি বুঝে না যে আল্লাহ তালা কাদের তিনি কি সক্ষম নন এই মানুষকে দুনিয়ার জীবনে মরে যাওয়ার পরে আবার নতুন করে পয়দা করতে আবার তাকে হাসুরের মদানে উঠিয়ে আনতে এটা কি আল্লাহ নয় এটা কি তার বুঝ পয়দা হয় না যে নাই থেকে সে তার অস্তিত্ব এসেছিল নাই হয়ে গেলে আবার আনা আল্লাহ জন্য মোটেই কষ্টের কারণ নয় সে বলে আমি মরে গেলে একেবারে মাটির নিচে চলে গেলে গোস্ত চামড়া হাড্ডি পর্যন্ত মাটি খেয়ে ফেললে আমাকে আবার কে জিন্দা করবে অহিয়ার আমিন তখন আল্লাহ তালা তার জবাবে বলেছিলেন সে আল্লাহ সৃষ্টি করেছিলেন তিনিানের কাজ করবেন আহু আহু আনু আলাইহে দ্বিতীয়বার করাটা তো আল্লাহর জন্য আরো সহজ আগের বার আল্লাহ তালা যেন কত কঠিন ছিল কন্ত দেখি কঠিন না সেটাও আল্লাহতালা কি বলেছেন কোন পরেরবার কোনো সহজ তো আল্লাহ একটা কঠিন আর একটা সহজ নাকি পরের আমার জন্য আগেরটা একটু বেশি কষ্ট হয়েছে পরেরটা আরো সহজ এইটা না তোমাদের বুঝতে সহজ যে আগেরটা যদি আল্লাহ তালা পারেন পরেরটা কেন পারবেন না তাহলে আরো সহজ হয়ে যাবে তোমাদের বুঝে আসা এই আয়াত যখন শেষ হয়ে গেল এখন এইখানে যখন আলাইসা দিয়ে কোরআনের কোন সূরা শেষ হয় কয়েকটা সুরা দেখবেন আলাইসা দিয়ে শেষ হয়েছে আলাইসা হামিল হা কেমিন এরকম আলাইসা দিয়ে অনেকগুলো আয়াত শেষ হয় আলাইসা অর্থ কি লাইসা মানি নয় আল্লাহ কি নন আল্লাহ কি এরকম নন এইরকম প্রশ্ন দিয়ে যখন আয়াত শেষ করে প্রশ্নের পরে উত্তর দেওয়া জরুরি হয়ে যায় আমাদের জন্য সে প্রসঙ্গে রহমতুল হা তোমাদের কেউ যখন সুরা তিন পড়ো এবং সেখানে এসে যখন আলাই সাল্লাহ কামিল হাকে শেষ আয়াতটা পড়বে সুরা তিনের মধ্যে তখন যেন বলে তোমরা যখন সে যেন বলে বালা ও আনা আলা আলাদা মিনা সে সময় তোমাকে রিসপন্ড করতে হবে যে হ্যাঁ অবশ্যই আমি এই কথার উপরে সাক্ষী দিচ্ছি এই আলাই সাল্লাহ বিহকামিন হাকিমিন মানিকি আল্লাহ তালা কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন হুকুমকারী নন হুকুম দিনেওয়ালা নন তাহলে আমরা বলতে হবে হ্যাঁ অবশ্যই আর আমি সেই কথা সাক্ষ্য দিচ্ছি যে ব্যক্তি সুরা আল কে আমাটা পড়বে শেষ আয়াতে আসবে তখন আল্লাহ আল্লাহ মা আল্লাহ কি নন আল্লাহ তালা কি সক্ষম নন যে তিনি যারা মরে গেছে তাদেরকে আবার জিন্দা করবেন তখন যেন সে পড়ে ফালু ইয়াকুল বালা সে যেন বালা কথা বলে অবশ্যই অবশ্যই আর কেউ পড়ে আর তার শেষ আয়াতে আসে তবে আই হাদি সিং বাদাহ আর কোন কথা আছে যে সেটা বললে তারা ইমান আনবে ইসলামের এত সুন্দর সুন্দর কথাগুলো বলে দেওয়ার পরে দেওয়ার পরে যখন কাফের হতাশ হয়ে যান আমার দাওয়া তাবলিক কোনথিং রং হচ্ছে নাকি আমি কি এতই ব্যর্থ যে সুন্দর করে লোকদেরকে বুঝাইতে পারিনা নিজের উপরে তিরস্কার করতেছেন ওনার কষ্ট দূর করার জন্য আল্লাহ তালা বলে আপনি কত সুন্দর করে বলেন আর কোন কথা আছে আপনি বললে তারা ইমান আনবে আপনি তো সব বলে ফেলেছেন এই আয়াতটা যখন কেউ পড়ে তখন সে সেজন্য বলে আমি আল্লাহ উপর আমার একটা ব্যক্তিগত কথা মনে পড়লো আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না আমার শ্বশুরকে আপনারা দেখেছেন অনেকে এখানে এসেছেন রহমানুল্লাহ মাস্টার শফিকুল্লা সাহেব তখন আমার বিয়ে সাথে আমি প্রথম কেবল ইসলামিক কাজের সঙ্গে যোগ দিয়েছি আমি জীবনে প্রথমে শুনছিলাম তো ওনার আলোচনা শেষে এক লোক করে ফেলল যে এত করে লোক খালি উল্টা পাল্টা আর উল্টা গায়ের দিকে ছুটে এরকম করে কেন মানুষ ওনারা একটু মেজাজ করো গরমওয়ালা লোক আর কি উনি এভাবে বেকায়দা ফিল করে প্রশ্নটা করলেন তখন তিনি সুন্দর করে যে জবাবটা দিয়েছিলেন সেটা আমার মাথায় এমনভাবে ঢুকলো আর কোনোদিন আমি ভুলি নাই তখন তিনি কিছু কথাবার্তা বলে এই তখন পেশ করলেন যে তুমি লোকেরা কবুল না করলে তুমি সাল্লাস্লাম এত সুন্দর করে দিয়ে যখন ওনার কষ্ট এসে গুলো মানুষের রিজেক্ট করে কেন তখন আল্লাহ তালা ওনাকে বললেন ফভি হাজি আর কোন কথা বললে এরপরে আসে কোন কথা বাকি আছে যেটা বললে তারা ইমান আনবে তো যদি আল্লাহ নবী সালে তার ইমান না আনে হয়। রিয়াক্ট করে প্রত্যাখ্যান করে তুমি আর আমি কে সবহান আল্লাহ আমি তখন টাইটেল প্রায় বোধহয় ফাইনাল ইয়ারে পড়ি মাদ্রাসায় আমি এত কিছু পড়লাম কিন্তু এত সুন্দর করে আমার আয়াতের তফসিটা আমি এভাবে বুঝতে পারিনি সেদিন আমার বুঝে আসলো সবহান আল্লাহ আমি যখন এই আয়তে পড়ি আমার মনে পড়ে আপনাদের সাল্লাম যখন এই আয় পড়তেনা রসুল আলাই আহা কল সোভান তিনি বলেছেন যে আমাদের কাছে রেওয়ায় এসেছে রসুল্লাহ এই আয়াতি পড়তেন শেষ আয়াত্রী তখন তিনি পড়তেন কোন কোন রেওয়াতে আসে সোভানাকা ওয়া বালা আল্লাহ আপনি পবিত্র হ্যাঁ অবশ্যই ঠিক আমি সাক্ষী দিচ্ছি এই কথার জন্যই শোভানাক বালা এসেছে এমনি আব্বাস রাজি আল আনু নিজে যখন এই আয়াতের শেষ করতেন সুরা কিয়মতের তফসির আমাদের এখানে শেষ হলো ইনশাল আগামী সপ্তাহে যে তফসির হবে সেটা হচ্ছে সুরা আল ইনসান اوصل دي وسلم على افضل الانبياء وسيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم انا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم انزل علينا رحمتك ولا تجعلنا من الغافلين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعاء لا استجابة لها وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته